উপলক্ষে বিশেষ লেখচার্লাম সিরিজের চতুর্থ পর্ব আল উল হুসনা আল্লাহ সুবাহর সুন্দর উত্তম গুণবাচক নাম সমূহের বর্ণনা প্রথম তিনটি পর্বের ভূমিকার পর স্বাভাবিক ভাবেই যে নামটির মাধ্যমে তার নিজের সম্পর্কে বলেছেন আল্লাহুআমা উল হুসনা তিনি আল্লাহ যিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোন উপাস্য নেই কোন ইলাহ নেই এবং সমস্ত সৌন্দর্যমন্ডিত নাম সমূহ তারই জন্য সেই মহান সত্তা আল্লাহ সুবাহ তারা নামে শুরু আমাদের আলোচনা কিন্তু কে তিনি কি তার পরিচয় কোথায় সেই সত্তার নাম এবং গুণ বৈশিষ্ট্যের বর্ণনা ইবনুল কাইম রহেমাউল্লাহ তিনি বলেছেন দুইটি উপায়ে পান্দাদের জন্য সুযোগ রয়েছে যে তারা আল্লাহ সম্পর্কে জানতে পারে এক নম্বর উপায় হচ্ছে আল্লাহ সুবাহার সৃষ্টি সেগুলোকে নিয়ে চিন্তা করা গবেষণা করা তাফাকুর তাদাবুর করা দ্বিতীয় উপায় হচ্ছে কোরআনের আয়াত সমূহের মাধ্যমে আল্লা সুহামত আল্লাহ নাম এবং গুণগত বৈশিষ্ট্য তার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লা সুমতআ আল্লাহ তিনি হচ্ছেন সেই সত্তা যার সম্পর্কে প্রত্যেক মানুষকে বারজাখের জীবনে প্রথম প্রশ্ন করা হবে সবার কাছেই এই প্রশ্ন করা হবে জানতে চাওয়া হবে মার রব বুকা কে তোমার রব রব কে আমাদের রব যারা বলবেন রবিআ আল্লাহ আল্লাহ তিনি আমাদের রব তারাই সফল তারাই সৌভাগ্যবান আমাদের রব আল্লাহ তিনি ছাড়া তার বান্দাদের জন্য কোন রব নেই কোনো ইলাহ নেই তিনি আল্লাহ যিনি অনাদি যিনি অনন্ত হুয়াল হু আল আউআর আল্লাহ তিনি চিরন্তন তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেই তিনি সবসময়ই ছিলেন সবসময়ই আছেন সময়ই তিনি থাকবেন তিনি আল্লাহ যিনি চিরঞ্জীবীলা তাহলে তার জবাব রয়েছে এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহ যার নাম স্মরণ করা হলে যার নাম উল্লেখ করা হলে মুমিনদের অন্তর প্রকম্পিত হয়ে উঠে মুমিনদের অন্তর কেঁপে উঠে এবং যদি আল্লাহর আয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহ সুহ তিনি বলেছেনমরহীম্য আল্লাহ সুহামত আল্লাহ তিনি বলেছেন যারা ইমানদার যারা ইমান রাখে তাদের বৈশিষ্ট্য তো এমন আল্লাহর নাম স্মরণ করা হয় তিলাওয়াত করা হয় তখন তাদের এই ইমান বৃদ্ধি পায় তিনি আল্লাহ যার সুমহান নামের স্মরণে অন্তর হয় প্রশান্ত হৃদয় হয় বিগলিত আল্লাহ সুহামত আল্লাহ তিনি বলেছেন তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয় নিশ্চয় আমি আল্লাহ আমি ব্যতীত কোন ইহ নেইনি তোমরা আমারই ইবাদত করো ওয়াকিম ইসালি জিক্রি এবং আমার স্মরণার্থে কায়েম করো এবং আমার কায়েম করো। য়েম করত তার নিজের বৈশিষ্ট্য পরিচয় সম্পর্কে কোরআনে নিজেই সাক্ষ্য দিয়েছেন এবং এই সাক্ষ্য প্রদান করেছেন তার ফেরেস্তারা এবং যুগে যুগে সমস্ত ন্যায়নিষ্ঠ জ্ঞানী ব্যক্তিরা আল্লাহ শহীদ ইহ ইম উল উল ইলমি কম উল উল ইলমি কম বিন কিস্ত ইহ ইহু আজিজুল হকিম তিনি আল্লাহ যিনি ছাড়া আর কোন ইলাহ নেই একদিকে এই আয়াতগুলোর মাধ্যমে সেই সমস্ত মিথ্যা বাতিল ইলাহদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে যাদের অস্তিত্বই নেই শুধুমাত্র কিছু নাম রয়েছে তারা শুধুমাত্র নাম সর্বস্ব কিন্তু সেই নামের বিপরীতে তাদের কোন একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই আল্লাহাল তার পরিচয় অত্যন্ত ব্যাপক এবং বিশাল মানুষের ক্ষুদ্র সীমাবদ্ধ জ্ঞান বুদ্ধি এবং বোধশক্তির মাধ্যমে পরি পরিপূর্ণভাবে আল্লাহ সুহামাতার পরিচয় লাভ করা কিংবা সেটাকে অনুধাবন করা এটা আমাদের সাধ্যের বাইরে কিন্তু এই কথার অর্থ কি এই কথার অর্থ এমন নয় যে আল্লাহ সুহাম পরিচয় সম্পর্কে অজ্ঞাত থেকে যা খুশি কাল্পনিক কিংবা ভালো ভুল শুদ্ধ সব কিছুকেই আমরা আল্লাহ সুহামতাল্লাহর পবিত্র সত্তার সঙ্গে মিশিয়ে ফেলবো এবং এরপর বলবো যে আল্লাহর পরিচয় বুঝা এটা তো মানুষের সাধ্যের অতীত বিষয়টি কখনোই এমন নয় বরং আল্লাহ সুহামাত কুরআন এবং মাধ্যমে আমাদের সামনে যেখানে যেভাবে যতটুকু পরিচয় প্রদান করেছেন এবং যে দিক নির্দেশিকা বা গাইডলাইন প্রদান করেছেন তার উপরে থাকতে হবে এবং তার উপরে থেকেই আল্লাহ আল্লাহ সম্পর্কে আমাদেরকে ইল অর্জন করতে হবে এবং এটাই হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভের সঠিক পন্থা কত পূর্বের শেষের দিকে যে কয়েকটি উদাহরণ আমরা উল্লেখ করেছিলাম সেগুলো এই প্রসঙ্গে একবার আমরা স্মরণ করতে পারি সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে মানুষ তার নিজের সত্তা নিজের রুহ সম্পর্কে জানে না যে মানুষ তার নিজের সম্পর্কে আল্লাহ মানুষের নিজের রুহ সম্পর্কে বলেছেন ওমাউ তি তুমিন তোমাদেরকে প্রসঙ্গে খুব অল্পই ইলম দেওয়া হয়েছে কাজেই আল্লা সুমাত আমাদের সাধারণ মানবীয় ইন্দ্রীয় শক্তি দিয়ে বুঝতে আমরা সক্ষম নই এই বিষয়ে আমাদের শুরুতে ভালো করে বুঝে নেওয়া জরুরি কিন্তু আল্লাহ তার যে সমস্ত আয়াত এবং নিদর্শন সমস্ত সৃষ্ট জগতে ছড়িয়ে রেখেছেন সেই বিষয়গুলোর মাধ্যমেই আমরা আল্লাহর পরিচয় এবং শক্তির স্বাক্ষর লাভ করতে পারি তার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি দুনিয়াতে আমরা কখনোই আল্লা সুহামাত দেখতে পারবো না কিন্তু জান্নাতে এই সুযোগ রয়েছে জান্নাতে ইমানদার ব্যক্তিরা আল্লা সুহামাত দেখতে পারবেন আল্লাহর আনে জান্নাতি ব্যক্তিদেরকে যে সমস্ত নিয়ম দিয়েছেন তার মধ্যে একটি বর্ণনা করে বলেছেন জিয়া জিয়াদা। এই জিয়াদা বা অধিক বিষয় কি এর ব্যাখ্যায় রসুল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিসে আমাদেরকে জানিয়েছেন এটা হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের সবচেয়ে দামি বিষয় সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় এবং সেটা হচ্ছে আল্লা সুহামাতার সাক্ষাৎ লাভ করা মুমিন ব্যক্তিরা ব্যক্তিরা জান্নাতে লাভ করে জান কাজে দুনিয়াতে অবস্থান করে গায়েব বা অদৃশ্য জগতের কোন বিষয় বুঝা এটা আমাদের সীমাবদ্ধ ইন্দ্রীয় শক্তির সাধ্যের বাইরের বিষয় যেমন উদাহরণ হিসেবে আমরা স্মরণ করতে পারি যে জান্নাত জাহান্নাম কিংবা বিচার দিবস এই বিষয়গুলো এমন কিছু বিষয় যেগুলো সম্পর্কে প্রত্যেক মুসলিমরাই দৃঢ় ইমান রাখেন কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কোরআনে এবং হাদিসে এত বিস্তারিত বর্ণনা থাকার পরেও বাস্তবতা বা হাকিকত বুঝা বাস্তবে জান্নাত কেমন হবে জাহার নাম কত ভয়াবহ হবে বিচার দিবস কত মারাত্মক হবে সেগুলো আখিরাতে প্রত্যক্ষভাবে দেখা কিংবা অভিজ্ঞতা অর্জন করার আগ পর্যন্ত তার হাকিকত বা বাস্তবতা পরিপূর্ণভাবে বুঝা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় এগুলো আমাদের সাধ্যের অতীত অথচ এই বিষয়গুলো হচ্ছে শুধুমাত্র সৃষ্টি এগুলোকে আল্লাহ মাতায় তিনি সৃষ্টি করেছেন এই উদাহরণগুলো গুলো থেকে আমরা তিনি বলেছেন তাফাক্কা রুফি খালকিল্লাহ তাফাক্কা ফিল্লাহ। তোমরা তাফাক্কুর করো চিন্তা গবেষণা করো আল্লাহর সৃষ্টিকে নিয়ে আল্লাহকে নিয়ে তোমরা তাফাক্কুর করতে যেও না কাজেই কোরআন এবং হাদিস আল্লাহ সুহামতাল্লাহ যে সকল নাম এবং বৈশিষ্ট্য সমূহ এসেছে সেগুলোর মাধ্যমেই আমাদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য এবং ইম আমরা লাভ করতে পারি সেখানে প্রয়োজনীয় রসদ রয়েছে যা আমাদের ইমান অর্জনের জন্য এবং তাও থাকার জন্য জরুরি এবং সেগুলো শিক্ষা করার মাধ্যমেই আল্লাহাল পরিচয় আমরা লাভ করতে পারি এবং তার ইবাদত করতে পারি কাদী মুসলিমরা কোরআন এবং হাদিসে উল্লেখিত আল্লাহাল নাম এবং গুণগত বৈশিষ্ট্যগুলোকে স্বীকার করে থাকেন কোন ধরনের তাহারিফ তাতিল তামসিল বা তাকে ইফ ছাড়া এবং এই বিষয়গুলো সম্পর্কে বিগত পর্বে আমরা আজকের এই পর্বে সম্পর্কে ইমাম ইবনুল কাই ইম তিনি আল্লাহ সুবাহ নামের যে বরত্ব সে প্রসঙ্গে একটি চমৎকার উক্তি উপস্থাপন করেছেন তিনি যা বলেছেন তার সার অংশ হচ্ছে এই তিনি বলেছেন আল্লাহ এই নামটি কত বড় কত মহান এবং কত শক্তিশালী এর প্রভাব কত ব্যাপক সেটা আমি কিভাবে বুঝাই তিনি আশ্চর্য হয়ে বলছেন এমন কোন তালিকা আছে যা আল্লাহ নামের ব্যাখ্যাকে ধারণ করতে পারে তিনি বলেছেন এই নাম হচ্ছে সেই নাম যার মধ্যে রয়েছে অন্যান্য সমস্ত নাম রয়েছে অন্যান্য সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য কাজেই আল্লাহ এই নামটি অন্যান্য সমস্ত নামকে ধারণকারী নাম বা মূল নাম এটি হচ্ছে আল্লাহ সোহান তাল্লাহর সত্যাগত নাম তিনি আরো বলেছেন কোন বিষয় যত ক্ষুদ্র বা তুচ্ছ হোক না কেন যদি সেই বিষয়ের সঙ্গে আল্লাহর নাম স্মরণ করা হয় তবে সেই বিষয় মহান এবং বরকতময় হয়ে যায় যে কারণে যে কোনো ভালো কাজ যখন আমরা শুরু করি তখন আমরা বলি বিসমিল্লাহ আল্লাহর নামে আল্লাহর নামে শুরু তিনি আরো বলেছেন এই নামের প্রভাবে অন্তর থেকে ভয় দূর হয় অন্তরে প্রশান্তি এবং নিরাপত্তা উর্জিত হয় দুঃখ দুশ্চিন্তা দূর হয়ে যায় সংকীর্ণতা পরিণত হয়ে যায় প্রশস্ততায় তিনি আরো বলছেন যে ব্যক্তি নিজেকে দুর্বল মনে করে সে আল্লাহ নামের বরকতে নিজেকে শক্তিশালী করে নিতে পারে এ প্রসঙ্গে আমরা সেই বিখ্যাত হাদিসটি স্মরণ করতে পারি সেই রাজা এবং বালকের হাদিস রসল সাল্লাম মুসলিম শরীফের সেই হাদিসে বিস্তারিত ঘটনা জানিয়েছেন যে সেই ইমানদার বালককে হত্যা করার জন্য রাজা একাধিকবার প্রচেষ্টা করছিল এবং প্রত্যেকবার যখন সেই বালক আল্লাহর নামে দোয়া করে বলছিল আল্লাহ্মাকে ফি নিহিম বিমা শেহতা যেভাবে কিংবা নৌজানে এবং সেখানে ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায় সেই অবস্থায় আল্লাহ সুহাম্মাল কুরআনের বিভিন্ন স্থানে বর্ণনা প্রদান করে বলেছেন যে তখন যে সমস্ত বাতিল রব বা ইলাহ কিংবা কল্পিত দেবদেবীকে মানুষ পূজা করে থাকে সেগুলোকে নাম ধরে কেউ ডাকে না তখন একমাত্র ইখলাসের সঙ্গে আল্লাহ সুহামকে মানুষ স্মরণ করে এবং ডাকে ইবনুল কাই ইমরাহিম তিনি আরো বলছেন যে আল্লাহ এই নামটি এত বড় এত ব্যাপক যে এই নামের মাধ্যমে একজন দরিদ্র ব্যক্তি ধন লাভ করতে পারে রাসুল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন জান্নাতের ধনভাণ্ডার সম্পর্কে তিনি বলেছেন ইল্লা বিহ্লা এই বাক্য অর্থাৎ বিল্লাহ এটি হচ্ছে জান্নাতের একটি ধন তিনি বলছেন যে নিজেকে লাঞ্ছিত মনে করে সে সম্মান লাভ করতে পারে আল্লাহর নামের বরকতে যে ভীত সে সাহসী হতে পারে আল্লাহর নামের বরকতে এই নামের মাধ্যমে কঠিন অবস্থা দূর হয়ে যায় বরকত লাভ হয় দুয়া কবুল হয় দুর্বলতা অপসারিত হয়ে যায় এবং যাবতীয় খায়ের বা কল্যাণ তালাশ করা হয় এই নামের মাধ্যমে তিনি আরো বলেছেন আল্লাহ এই নামের উপরেই আসমান এবং জমিনের স্থিতি এবং সৃষ্টি এই নামের উপরেই আল্লাহ কিতাব নাজিল করেছেন নবী হুকুম হকাম শরীয়ত নির্ধারণ করেছেন এবং এই নাম হচ্ছে এমন একটি নাম যা একজন মুমিন এবং একজন কাফেরকে পৃথক করে থাকে আল্লাহ এই নামটি যদি কোন মেজান বা দাড়িপাল্লার উপর স্থাপন করা হয় তবে সেটা তাকে ভারী করে দেয় ভারী এবং রহমান আল্লা কাছে খুবই প্রিয় এবং সেখানেও আল্লাহ এই নামটি রয়েছে আমরা দেখতে পাই এবং সেই বাক্য দুইটি কি সেটি হচ্ছে সুহান আল্লাহাম সুহান আল্লাহ আজিম অন্যান্য হাদিসে এসেছে प्रदान करी रही बरकतमयन कईम रही अल्लाह नामजान भारि नाम अतिक्रम कराइ नामुसार्थी তাদের জন্যই খুলে দেওয়া হবে জান্নাতের দরজা সমূহ কাজে এই নাম কত বড় কত ব্যাপক কত মহান এবং শক্তিশালী তিনি আশ্চর্য হয়ে বলছেন সেটা আমি কিভাবে বুঝাই আল্লাহ এই নামের ব্যাখ্যা ধারণ করতে পারে এমন কোন তালিকা আছে যে এই নামকে জানল এই নামের অর্থকে বুঝলো এবং সেটাকে পালন করলো ধারণ করলো সে সফলতা অর্জন করলো যে আল্লাহ এই নামকে উপেক্ষা করলো বুঝতে ব্যর্থ হলো অস্বীকার করলো প্রত্যাখ্যান করলো से सकल विषय मतमत दलित समूह उपस्थन कर सामने एक पृथक पर्व आलोचना करब कम्बर पॉइंट हमलाह अल्लाह नाम जे सत्तागत नाम आल्ला नाम, नाम के धारण नामचय नाम प्रदान जमीन आल्लाहमान रही हम खालिक ए भाई अन्नान्य नाम समूह अल्लाह सुबह उल हुसनाल्लाहर रही समस्त उत्तम गुणवाचक नाम समूह कल नाम तुम्हारा डाको अल्लाह यह नाम सब चे बनेवहार कर सब शेषे नाम मूल अंश टी इलाक अल्लाह नाम अर्थ एवं व्याख्या अत्यंत व्यापक विशद অন্যান্য জাতিদের কাছে আল্লাহ সুবাহাতাল্লাহ যে কিতাব পাঠিয়েছিলেন সেগুলো বিকৃত হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাই সেখানে আল্লাহকে নির্দেশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে ইলো বা ইলো সেখানেও আল্লাহ সুহামাতাল আল্লাহ নামের মূল অংশটি অবিকৃত রয়েছে সাক্ষ্য দেশ কালেমার সাক্ষ্যের মধ্যে রয়েছে আল্লাহর নাম ওদ রসুল্লাহ এই কালেমার সাক্ষ্য সেটা সমাপ্ত হয়েছে আল্লাহর নামের মাধ্যমে রসুল সাল্লাম তিনি হাদিসে আমাদেরকে জানিয়েছেন উমের তু আনকাস ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ তিনি বলেছেন তিনি আদিষ্ট হয়েছেন লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতক্ষণ না তারা এই কালেমার সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়ার কোনুল্লা সালাহাম তিনি জানিয়েছেন যে ব্যক্তির শেষ কথা শেষ কথা হবে লা ইহ সে জাননাতে প্রবেশ করবে একজন মমূর্ষ ব্যক্তি যখন কালেমার সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে देखते ए उच्चारण जेको शब्द शुद्म दिहार व्यवहार स्पर्श ना एक व्यक्ति अल्लाह नाम उच्चारण करते एक ही भाई ला इल्लाह यह वक्चारण क्षेत्र ठोट व्यवहार प्रयोजन है ना शुद्म दिहबार संचालन मध्यमे श्वास निर्गत कर मध्यमे वक््य उच्चारणा जाए কিন্তু মুমূর্ষ অবস্থায় সেই জীবন এবং মৃত্যুর সন্দীক্ষণের সাকারাতুল মাউত সেরকম একটি অবস্থায় শুধুমাত্র আল্লাহ যাদের উপর অনুমতি প্রদান করবেন যাদের উপর রহম করবেন তারাই এই কালিমার সাক্ষ্য প্রদান করতে সক্ষম হবে তারাই বলতে পারবে লাহা অপর দিকে যে সমস্ত ব্যক্তিরা তাদের জীবনকে সমস্ত জীবনকে কাটিয়েছে আল্লাহর বিধানের বিরুদ্ধে এবং আল্লাহ সহ আল্লাহর অবাধ্যতার মাধ্যমে তাদের অধিকাংশের ক্ষেত্রেই মুমূর্ষ অবস্থায় এই কালিমা নসিব হয় না আল্লাহ সুহামতাল কাছে আমরা করি আল্লাহ আল্লাহ করার মতো একজন ব্যক্তি থাকা পর্যন্ত আল্লাহ সুবাহ কেয়ামত ঘটাবেন না ততক্ষণ পর্যন্ত তিনি কেয়ামতকে বিলম্বিত করবেন এখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ এই নামটি উচ্চারণ করা এর মধ্যে কত মাহাত্ম এবং ফজিলত রয়েছে আল্লাহাপি এমনকি যদি তাদেরকে প্রশ্ন করা হতো কুল্লিমানিল কুন্তুম তা আলামুন এই পৃথিবীতে এবং পৃথিবীতে যারা আছে তারা কার সয়াকুল আলী তারা বলবে আল্লাহ। এই পৃথিবীতে এবং পৃথিবীতে যারা আছে তারা কার জন্যে যদি তোমরা জানো তবে উত্তর প্রদান করো। তারা বলবে সয়া কুল এর সবকিছুই তো আল্লাহর জন্য কুল আফাল করুন এরপরে কি তোমরা এই বিষয় নিয়ে চিন্তা করবে না একই ভাবে যদি করা হয় যে তোমাদের জানা থাকলে বলো সমস্ত কিছুর কর্তৃত্ব কার কাছে কে রক্ষা করেন এবং কার কাছ থেকে কেউ রক্ষা করতে পারে না তারা বলবে আল্লাহ কুল আফাহারুন হেনবী আপনি বলুন दुग्रस्त सुनिता जिज्ञासा करें भूमंडल चंद्र के विभ्रांत होद घरे जिज्ञासा आसमान कह बिस्टिबर्षण के मृत जमीन के संजीवित बोल करा बोलते आल्लाहमदुल्ला বলুন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ তোমরা বলো আল্লাহর সাথে অন্য কোন ইহ আছে কি অন্য কোন ইবাদতের যোগ্য সত্তা কোন উপাস্য আছে কি আল্লাহ সুহামতাল্লাহ তার গুণ বৈশিষ্ট্য এবং শক্তির প্রমাণ দিয়ে কোরআনে প্রশ্ন করেছেন তোমরা বলো কে সৃষ্টি করেছেন নবমন্ডল এবং ভূমন্ডল এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন কে তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করছেন এবং তার মাধ্যমে মনোরম বাগান সৃষ্টি করেছেন অথচ একটি বৃক্ষ উৎপাদন করার শক্তি তোমাদের নেই আল্লাহর সাথে কোন উপাস্য আছে কি আ আল্লাহ আলাহুমা আল্লাহমুইয়া দিলুন আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি বরং তারা সত্য ত্যাগী সত্য বিচ্যুত সম্প্রদায় এভাবে আলস কোরআনের বিভিন্ন আয়াতে তার ভূমিকা স্মরণ করে দিয়েছেন তিনি প্রশ্ন করেছেন কে সেই সত্তা যিনি নিঃস্ব ব্যক্তির ডাকে সারা প্রদান করেন যখন সে ডাকে এবং তার কষ্টকে দূর করে দেন কে তোমাদেরকে প্রজন্মের পর প্রজন্ম একের পর এক এই জমিনে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করছেন কে তোমাদেরকে জলের স্থলে অন্ধকারে পথ দেখান এবং কে তোমাদেরকে তার অনুগ্রহ সেই বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন উল কমুম ও মইয়ুকুকুমিন ইহু ন উলহ তু বোর্হন কুম ইং কু তুম সিন কে প্রথমবার সৃষ্টি করেছেন কে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক প্রদান করেন আল্লাহ আল্লাহর সাথে আর কোন ইহা আছে কি কুলহা তুমি যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণ উপস্থাপন করো আল্লাহ এই নামের ব্যাখ্যা এবং অর্থ প্রসঙ্গে কিছু যাকে আর ভাঙা যায় না বা এই শব্দের কোনো শব্দ মূল নেই এটি হচ্ছে একটি নামবাচক বিশেষ কিন্তু অন্যান্য ওলামা এই মতকে অপেক্ষাকৃত দুর্বল মত বলেছেন অন্যান্য মতের মধ্যে রয়েছে তারা বলেছেন আল্লাহ এই নামবাচক বিশেষ শব্দটি এসেছে আলাহা এই ক্রিয়া থেকে আলাহা এই শব্দের অর্থ হচ্ছে যার দিকে সাহায্যের আবেদন করা হয় যার দিকে সাহায্যের জন্য হয় এবং সুরক্ষা বা নিরাপত্তার জন্য যাওয়া হয় কে সেই সত্তা তিনি হচ্ছেন আল্লাহ সুহান যিনি প্রতি মুহূর্তে ব্যস্ত তার সৃষ্টি জগতের নানাবিধ প্রয়োজন পূরণ করতে আল্লাহ সুহান তিনি বলেছেন কুল্লা আবেদনকারী এবং তিনি প্রতি মুহূর্তেই কোনো না কোন কাজে ব্যস্ত রয়েছেন আল্লাহ এই নামের আরেকটি অর্থ প্রসঙ্গে ওলামা ইকরাম বলেছেন এই নামবাচক বিশেষ শব্দটি এসেছে এমন একটি ক্রিয়া থেকে যার অর্থ হচ্ছে কোন কিছুকে উচ্চ করা বা মর্যাদায় উন্নীত করা এবং আল্লাহ যিনি উচ্চ যিনি মহান সালাতে আমরা বলে সুবাহি আল্লাহ আলাহ আল্লাহ সুহামতাল্লাহ তিনি সেই সত্তা যিনি উচ্চ তিনি মহান এবং তার বান্দাদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন তাকে তিনি অন্যদের থেকে মর্যাদায় উন্নীত করে থাকেন আল্লাহ আল্লা সুহামতাল্লাহ তিনি বলেছেন এবং জ্ঞান প্রাপ্ত যারা ইমানের দৌলত পেল এবং ইল অর্জন করলো যাদের খেলা সময় ইলম প্রদান করলেন আল্লাহ তাদের মর্যাদাকে উচ্চ করে দিবেন আরেকটি অর্থ সম্পর্কে বলেছেন আল্লাহ এই নামের অর্থ হচ্ছে সেই মহান সত্তাকে বোঝানো হয়ে থাকে যার সম্পর্কে চিন্তা করে ভাবনা করে কল্পনা করে কেউ কখনো শেষ করতে পারে না যত বেশি একজন ব্যক্তি আল্লাহ নিদর্শন এবং আয়াত সম্পর্কে চিন্তা করবেন তাফাক্কুর তদাব্বুর করবেন তিনি তত বেশি আশ্চর্য হয়ে যাবেন এবং শেষ স্বেচ্ছায় আল্লাহ সুহামত আল্লাহর বরত্বের পরিচয় পেয়ে তার বরত্বের সামনে নত হতে বাধ্য হবেন আল্লা সুহামাত তিনি বলেছেন এবং তারা আল্লাহকে জ্ঞানের মাধ্যমে আয়ত্ত করতে পারে না আয়ত্ত করতে অক্ষম আল্লাহ সুহাম তালা নিজেই তার বরত্ব বর্ণনা করে কুরআনের বিভিন্ন স্থানে আয়াত পেশ করেছেন যেমন তিনি বলেছেন হে নবী বলে এমনকি যদি সেই সমুদ্রের সাহায্যে আরও একটি সমুদ্র এনে দেওয়া হয় সেটাও নিঃশেষ হয়ে যাবে এভাবে অন্যত্রলা সোভানতলা বলেছেন পৃথিবীতে যত বিক্ষো আছে সবাই যদি কলম হয় সমুদ্রের সাথে সাত সমুদ্র মিলে যদি কালিতে পরিণত হয় तबु अल्लाहर कलेमा अल्लाहर महानी शेष नामबाचक विशेष शब्दी क्रिया हल्ला इबादत करा उपासना कल्ला जार উপাসনা করা হয় ইবাদত করা হয় আনুগত্য করা হয় এবং এই অর্থকে ওরাম অন্যান্য অর্থ অপেক্ষা শক্তিশালী বলেছেন আল্লাহ তিনি সেই সত্তা তিনি সেই একমাত্র উপাস্য একমাত্র ইলাহ যিনি ইবাদতের যোগ্য। যিনি ইবাদতের দাবিদার যিনি ইবাদত প্রাপ্য ভোরে আছে তোমার তোমার গানে ও প্রভু প্রভু আমি প্রাণে শুনে আছে আল্লাহ তিনি বলেছেন আর রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নাম সমূহ সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো তো আ করো ইবাদত করো কাজে শুরু থেকে শেষ যত কথা যত আলোচনায় পেশ করা হোক না কেন মানুষের পক্ষে পরিপূর্ণভাবে আল্লাহ সুতলার বরত্বকে অনুধাবন করা কখনোই সক্ষম নয় বরং যত বেশি মানুষ চেষ্টা করবে আল্লাহ সুতআ আল্লাহ সম্পর্কে জানার জন্য কোরআন এবং সুননাতে উপস্থাপিত বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তত বেশি মানুষ নিজের দুর্বলতা নিজের তুচ্ছতা অক্ষমতা এবং অপারগতাই শুধুমাত্র বুঝতে পারবে আল্লাহ সুহামাত্লা বরত্বের সামনে সে নত হতে বাধ্য লুটিয়ে পড়তে বাধ্য আল্লাহ সুহামতাল্লাহর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য আজকের পর্বের সব শেষ অংশে আল্লাহ সুহামতা আল্লাহর কাছেই আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই সকল অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন যাদেরকে তিনি জান্নাতে তার মহান দিদার দান করে ধন্য করবেন আল্লাহুম আমিন ও সল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন রেইনডজ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.reindozmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops our youtube channel www.youtube.com raindropsmediaorg2015